ঠিক আছে তাহলে আমাদের ঈদ সংকরণ নামের পাঠ হচ্ছে আমরা দেখেছিলাম সূত্র রয়েছে যাদের দ্বারা ঈদ সংা বিধান হয় উপদেশে জুন নাশিকাঈদ তারপরে নিষেধক সূত্রম নতাহা তারপরে আর আমরা দেখেছিলাম যে শেষের তিনটে সাহপতি চুটু লশাকিতে শুধু ওদের কিন্তু সব জায়গায় প্রবর্তন হয় তার উপদেশে যু না সে সংক্ষেপে আ ঠিক আছে দেবাশীষ এর আর্থটা কি হয় এখানে নিমিত গুলো আর ফলটা কি ফল ফল ফলটা হ্যাঁ ঠিক আছে তুমি বলো ওই উপদেশে যেন না এখানে উপদেশ বলতে পানির যে বা ত্রিমুন যেটা বলে সেখানে পানির বিশেষ করে আর তার যে উপদেশ দেওয়া মানে আহ উপদেশ বলতে সূত্র ব্যাখ্যা সূত্র ব্যাখ্যা এই সমস্ত কিছু সেই সব জায়গাতে যেগুলো অনুনাশিক বর্ণ আছে সেই বর্ণগুলি আহ ইচ্ছা প্রাপ্ত হবে এটা সাধারণত এখন আহ বর্ণ কোনগুলো না যে যে বর্ণগুলো লৌকিক ব্যবহার হয় না হ্যাঁ সেইগুলো অনেক আছে যেগুলো মানে যেগুলো আমরা এখানে দেখে থাকি যেমন গম রি এখানে রিটার ব্যবহার সাধারণত দেখা যায় না হ্যাঁ তবু আমরা অনুমান হিসাবে পানে সূত্র নির্দেশ করছে সেই জন্য শর্ত অনুসারে এটা একটা উপদেশ এবং সেখানে অনুনাশিক বর্ণ থাকার জন্য লুইটা ঈৎসজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং ঈদ প্রাপ্ত হওয়ার পর সে লোক সূত্র অনুসারে যেটা হচ্ছে সেটার লোপ পেয়েছে আচ্ছা না শোনা যাচ্ছিনা আচ্ছা খেতে গেলে উপদেশে অবস্থিত স্বরবর্মে ঋত সংজ্ঞা হয় আর উপদেশ হলো মানে পানি নিয়ে যেটা দেওয়া হয়েছে যে ঋতটা হ্যাঁ মানে এখানে বিশেষ করে ধাতু প্রত্যয় আদেশ আগমেশ আর হলন্তম হম প্রীতিপন বলো নিজের শব্দ তারা আচ্ছা প্রীতবন তুমি স্যার আমাকে বলছেন ও হ্যাঁ হ্যাঁ বলছেন আপনি কিকে বলছেন হ্যাঁ প্রীতবন হালাল টিম মানে কি স্যার হলম তো বলতে চাই উপদেশ অবস্থিত যে অন্ত হল বডন অর্থাৎ ব্যঞ্জন বডন তার ইছঙ্গা হয় হ্যাঁ ঠিক আছে আর নাভিভক্তউ তুsmaহা নাভিভক্তউ তুsmaহা কি এটা কিছু করছেন তো তুমি বলো বিভক্তি বিভক্তিতে বা সকাল বা মানে কিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোথাও তো কোথাও তো আমরা বলতে পারি না শুধু সুপ প্রত্যয় মাঝখানে অথবা তিং সেটা তো শেষে হবে শেষে হবে এটা গরিবন বুঝেছি ওকে তাহলে কিন্তু ওরা যেটা বলেছিল বলেছিল এখন মানে উপদেশের জন্য আজকে কিছু বুঝেছ কি ভাই তুমি তোমার নাম দেখি তোমার নাম আচ্ছা হেডফোন আচ্ছা হেডফোন Titonia check. Hey, Titonia check. এখন কত জয়েন এইট? এখন কত জয়েন এইট? আচ্ছা, এখনো আছে। আচ্ছা, এখনো আছে। কানেকশন আমি জানি না কেন কিন্তু আমি ওকে এখন ঠিক আছে তো আছো তুমি দেখতে কি বলো কি বুঝেছ কি বোঝনি মানে কি জানো গরিব ওকে মানে আমরা যেটা করছি বিষয়টা হচ্ছে না সেটা চলে যায় এত এত জানো তো কিছু কিছু বলো কিছু বলো কি বুঝেছো মানে গমরি গমরি দাতুতে সম্বন্ধি কিছু বুঝেছি থাকে সেখান থেকে ওটা লোভ হয় ঠিক আছে তো ইৎসঙ্গা এক সূত্র ধারণ রয়েছে বিধান কোন অসুবিধা নেই ওকে তাহলে আ আমি আমি সবার মিউট করে একটু বলবো ওকে এখন ভালো ভাবি শুনে এখন ভালো ভাবি ওকে এখন সবাই মিউটে আছে হ্যাঁ আমি একটু বলবো তারপরে এগিয়ে যাব তা ইৎ সংা আমি পুনরাবর্তন করছি একটু হ্যাঁ মানে যা যার দ্বারা লোপ হয়ে যায় যার বর্ণ যে রয়েছে ওর কিন্তু লোভ হয়ে যায় ঠিক আছে এতই আর কিচ্ছুই নেই খুব সহজ তাহলে তাহলে আমরা দেখেছি দেখেছিলাম সেই দিন যে গমরি ধাতুতে রি ইসঙ্গ মানে ইত্যাক যে চন্দ্রবিন্দু রয়েছে তো সেজন্য আহ অনুনাশিক হয় আর যে অচ মানে উপদেশে অচ অনুনাশিক ই যে অচ বর্ণ মানে স্বর বর্ণ অনুনাশিক হয় মানে চন্দ্রবিন্দু রয়েছে এর কিন্তু লোপাহা দ্বারা এর লোপ হয় তো উপদেশে যে সাত সূত্র রয়েছে হ্যাঁ সবাই দেখো গরিবন দেখো সাতটি সূত্র এ সংরণম ওখান থেকে তো উপে জ্যুর্নাশক ই প্রথম সূত্র কিল গাছে উপে মানে ধাউ প্রত্যয়ে আদেশে আগামসক আনুনাশক চেয়ে তাই সংা দেখে গত সত্যহে তাহলে উদেশে অচ ইত এটা নামক কিরকম কিরকম সূত্র এখান এখানে মানে কিছু কিছু সূত্র দ্বারা কাজের বিধান হয় অনেক রকমের কাজ হয় কিন্তু এখানে এখানে শুধু নামকরণ মানে এর এই রি বর্নের নাম ওকে তারপরে হালান্তিম শেষে শেষে আহ এক উদাহরণ আমরা দেখেছিলাম উপদেশিক এ এধা দেখো সূত্রের নিচে এধা ধা এটি ঔপদেশিক ধাতু তো এধা এখানে ধকার উত্তর যে ধার উত্তর যে এর উপর চন্দ্রবিন্দু রয়েছে সেজন্য সেই জন্য হলন্তরণ আমরা দেখছি ক্রিডাতু যুক্ত ত্রিচপতি ক্রিডাতু যুক্ত ত্রিচপতি এখানে চকা শেষে আছে চকা শেষে আছে হালন্তিম সূত্র দ্বারা ধাতু যুক্তের ঈৎ সংজ্ঞা হয়ে যাবে হালান্তিম সূত্র দ্বারা তারপরে তাসী লোপাহা ইতি নেহা আহ তাই সেজন্য ক্রি ত তারপরে গুণ করে ঠিক আছে তারপরে ওকে এখন গরিব হয়ে গেছে এখন হালান্তিয়ম সূত্রের ব্যতিক্রম ব্যতিক্রম বাদক সূত্র মানে কিছু কিছু বর্ণ শেষে কিছু কিছু হল বর্ণ শেষে হলেও এর এর যে না তোমার অধিকার এখানে নেই ঠিক আছে তো হালান্তিয়াম এসে যাবে এখানে উদাহরণ আমরা দেখছি রামা রামা যুক্ত যশ এখানে আহ এখানে আর লোপ হয়ে যাবে ঠিক আছে এখানে হলন্তম সূত্র দ্বারা সকারের লোপ হয়ে যাবে মানে ইৎসঙ্গা হয়ে যাবে সকারের ইৎসঙ্গা হয়ে যাবে দেখছো দেখছো রামা যুক্ত আস হ্যাঁ হালান্তির দ্বারা তো কারের লোভ হওয়া উচিত তারপরে এই যে সুয মানে বিপক্ষি প্রত্যায় সুজ এটি ইকুশ একুশ রয়েছে হ্যাঁ দেব ইত্যাদি রূপ আছে তো শুনেছ হ্যাঁ তো প্রত্যেক শব্দের শেষে দেব যুক্ত তারপরে উকারে লোভ হয়ে যায় সকারের জায়গায় সুপ আর পদের শেষে ভবতী ভবতা ভবন্ত এখানে তৃপ্ত স্থি ইত্যাদি নব পরেশ মানে নৌ সব বিপাক্তি প্রত্যয় আমরা বলি তো যখন এদের শেষে এক হল হল বর্ণ যেখানে যেমন এখানে রামাযুক্ত হল বর্ণ সে সে হলেও নবিভক্তা বলে কি না সুপ হওয়ার কারণে এর সকারিনা হবে না আছে তো তো এখানে রামাহা রামও রামা আছি তো তো আচনে বহু আচনে রাম আহা রাম আহা শব্দটি রয়েছে রাম আহ কেমন দেখছি যশ যশ মানে প্রথমাবিবাক্ত বহু আচন ও না শুধু যশ এখানে যশ হবে বহু আচনে আচ্ছা না সুমানে যশ পথ ছুটু আস রয়েছে যখন আগে এরপরে এরপরে চুটু শূত্র দ্বারা আদি আদিতে জকার আছে সেজন্য এখানে হালন্ত একরকমের প্রত্যয় ঠিক আছে তো হলন্তম সূত্র দ্বারা এই সকারে হয়ে যাবে শেষে আছে হল বর্ণ আছে মানে হয়ে যাবে কিন্তু না বিভক্তা কি বলে যে না এই যে আসিয়ায় এটা সুপ এর এর মধ্যে রয়েছে হ্যাঁ তো এর মধ্যে এর মধ্যে এদের মধ্যে যশ আছে তো সেজন্যে নতুষ আহা বলে যে যে কোনো প্রত্যেক সুপ অথবা তেং এখানে সুপ জস মানে আস এখার হালান্তিয়াম দ্বারা হয় যেত কিন্তু না বিভক্ত বলে কি না তুমি তুমি মানে আস তুমি তুমি আস আস এখার তোমার ঠিক আছে এখন তারপরে আর কে কে আছে এখন এক দুই তিন চার পাঁচ জন নূতন কি বসেছে আমি তোমাকে আমি জানি না তোমার রকম সমস্যা রয়েছে তোমার ফোনে তোমার আমরা দেখব কিন্তু তোমার যদি তোমাকে আনমিউট করি তো সবার ধানি দুবার দুবার দুবার আসছে তো হোক এর সমাধান পরে হবে এখন আমরা সূত্রের উপক বর্ণসম আসে চে তো ই সংখ্যা ই টু ডুবা ধাষু এবং ভালো আদম সূত্র বসুত ধাতনা কেটে ই চু চু চর इ टु डु बहुवचनेटु आदि प्रथम इटुडुव प्रथम दिपद आदि च बहुतवचनमृत्ति सहित सूत्र उपोदेश धा आदय ई टुढ़ु उपदेश आद अर्थात उपदेशे आदि ইতিহা বর্ণ সমূহ অস্তিত্ব যদি বর্ণের মধ্যে তারা ই টু দু এতে নিগন্ধাহা ধাতু সু এবি অথবা ইদম সুত্রাম বস্তুত ধাতুদাম কীতে আর এই ইগুলো যেহেতু ধাতুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ধাতুতে এগুলো দেখা যায় তার জন্য এগুলো ধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য মানে উপদেশ বলতে আমরা ধাতু আগম সত্যি কে বুঝি কিন্তু এখানে শুধুমাত্র ধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য কারণ ই টু ডু এগুলো ধাতুর ক্ষেত্রে নিহিত ইন্দ ইহুবচনে ইটু দুবাহ দু বহু বচনে রূপ গুরু শব্দের মতো যেমন গুরু গুরু গুরুবাহ হয় সেরকম আদি প্রথমান্তম আহ অর্থাৎ আদি ইটু দুবাহ আদি হচ্ছে প্রথমান্তম ইটু দু দুবাহ প্রথমান্তম দ্বিতম সূত্র যখন পৃথক পৃথক রয়েছেন প্রথমান প্রথমান্ত এবং দুপদের একটি মানে দুপদে বিভক্তি পদে সূত্র আদি ইতি বহুত্রে বছনাম অনুবৃতির সৈতাম সূত্রে তাহলে তার ই সঙ্গা হয়ে থাকে এখানে উপদেশে অজনাসিক থেকে উপদেশে আর ইট এই দুটো অনুবৃত্তি হয়েছে আর আদয়া আর আদয় আছে আর উপদেশে ঈট এদিকে উপদেশে অজন না থেকে উপদেশ ইট নেওয়া হয়েছে আর কোথায় থেকে ধাতৌ সূত্রের অধিকারে আছে ধাতু সূত্রে অধিকারে আছে এক অন্য সূত্র মানে এর আগে থেকে এর আগে থেকে অন্য সূত্র তাহলে বন তুমি তুমি বলো কি বুঝেছিল আমি শুধু বলছি এটা বর্ণসমূহ বর্ণসমূহ মানে ই অথবা ইয় কার সে রকম নয় যেখানে এখানে আরম্ভে শুরুতে টু আছে টু এর এর সঙ্গে হবে এর এই সতের দ্বারা ঠিক আছে আর আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে উপদেশে ধাতো মানে অনুবৃত হচ্ছ দেখো উপদেশে ধাতো আদায় হ্যাঁ বলো উপদেশে ধাতো আদায় উপদেশে মানে মূলে থাকলে তার সংজ্ঞা হবে হ্যাঁ ঠিক আছে ই আর এখানে ইা সেজন্য যে অনুবৃত্তি উপর থেকে এসেছে এর এরও বহু অচেন রূপ এসে গেছে বহু অচনে ইতাহা এক অচনে হতো তো এত ই হতো ই দুই ওচানে ইতৌ বুঝেছ ইত্যাদি জানো তো মানে কি তাই তো যাদের যাদের লোভ হওয়া উচিত এর প্রথম তো তারপরে যাবে ওটা তো বুঝেছিয়াম বুঝেছিয়াম হ্যাঁ আর নাবি তুষমা আহা বুঝেছ যদি সবদ্ধীয় বর্ণ বা সকাল বা মকা থাকে তাহলে হয় না মানে সেই বিভক্তি শেষে যদি থাকে তাহলে এইগুলো সব বিভক্তি সংঘ সঙ্গ তিন প্রত্যয় যেমন সৌরজ ওগুলো তারপরে তিন প্রত্যয় তি এগুলোকে বোঝানো হচ্ছে এগুলো বিভক্তি সঙ্গ আর আরে এই সূত্রটা হলো হলন্টমের অপবাদ অপবাদ সূত্র আমরা তো জানি যে হল হলন্তমেরা হল থাকে সকাল মকারের ঈদসঙ্গ হচ্ছে না অন্ত হল থাকলেও তো সেই জন্য এটা বলছে হলন্তমের অপমান মানে ব্যতিক্রম যেহেতু অন্তে হল গৌরী বনকে আমি বোঝালাম তুমি ছিলে সে সময় যখন রাম যুক্ত বলেছিলাম তুমি ছিলে না সময় আসতে হয় অনেকদিন ধরে তুমি আর আজও দেরি করে এসেছ তো সেটা ভালো না তো আমরা এত করেছি সময় ঠিক আছে তা এখানে এখানে দেখো রামার যুক্ত দেখছো শোন তোমাকে বলতে হবে ঠিক আছে এখন তুমি কিছু বলতে পারবো না আমি আমি মিউট করেছি তোমাকে তো ঠিক আছে এখন কারো ফোন খেতে গেল আর দেবাশিস ভাই আমি বলি যে কেন কেন তোমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিন্তু দেবাশিস ভাই যদি তুমি চাও আজ শুধু আজের জন্যে আজ জন্যে তো আজকে তুমি আবার আবার এসো মানে ফোন নম্বর দ্বারা ফোন নম্বর দ্বারা প্রায় বেশ ভালো হবে আমি জানি না সমাধান হতে পারে আর দেবাশিষ ভাই আমরা তোমার সমস্যা সমাধান পরে আমরা করব শুধু আমরা আমি বলছি আজ ঠিক আছে তাহলে উম প্লাশ ভাই শোনো শোনো আর তারপরে তোমাকে বলতে হবে রাম যুক্ত যশ ঠিক আছে এখানে আমরা দেবাহ দেব দেবাহ রা রা রাম রাম রামৌ র হম রাম রাম রামে সপ্তি সপ্ত বিভক্তি রয়েছে সাত আর তিন বচন মোট ইকুস প্রত্যয় সু ও আম ওট যশ আমি ইকুস রয়েছে তো এখানে রামা যুক্ত যশ যশ মানে প্রথম বিভক্তি বহু আচন এর ফলতা হবে রামাহা রামাহা রাম ও রামাহা এখানে রামাহা হবে রামাহা বহু ঠিক আছে তো এখানে যশ তো ছুটু পরে পরে ছুটু সূত্র নিচে আমরা দেখব যশ চুটু সূত্র দ্বারা যকারের ইসঙ্গালো তো অবশিষ্ট থাকে হলন্তম সূত্র দ্বারা এর ইৎসঙ্গা হয়ে যেত হয়ে যাবে ইচ্ছা আছে যে হালন্তম এইরকম কাজ করতে চাই সকারে সং তারপরে মধ্যে অন্তর্ভুক্ত সেজন্যক্ত সূত্র সূত্র বলে যে না তুমি মানে হলন্তম তুমি এই যে কাজ তুমি করতে চাও চো, সেটা হবে না আমি এর কাজটি বাধা কারণ এই যে তুমি সুপ্রত্যয় আর যে কোনো সুপ্রত্যয় অথবা তিং প্রত্যেয় নাভিবাক্তুসমাহা সূত্র বলে যে এই শেষের যে তবর্গীয় টুসা টুস্মা মানে মানে তবর্গীয় তথা টু সকার অথবা মকার তগীয় তথা না সকার মকার মধ্যে রয়ে রইলে হলে তো এর মানে শেষে হলেও ইৎ হবে না ঠিক আছে তো সেজন্যে রাম যুক্ত আস হলন্ত হলন্তষেধা লোপনিষে না সংস্ঞা নিষেধ হবে না এটা ঠিক করতে হবে না সকারস একৎ সংজ্ঞা সে জন্য সকার তারপরে জায়গায় বিশারগাহা রামাহা ঠিক আছে তাহলে এখন এখন বুঝেছ কি বুঝেছো रामा अनुसारे जकरोपे राम राम चुटु सूत्र अनुसार जकार लोप हो राम हल কারণের যে সূত্রটা আছে সকালের লোভ হবে না সকারের সকার রাম আসা একটু পরে সকালের সতার বিসর্গ হয়ে গেছে রামাহা এখন আদির ইটু ডা পরের সূত্র আদি আদির ইটুডা এখানে ই মানে যে যে রকম উপদেশী জন্য আছে এ আর হালন্তিম যেরকম কাজ করে সেইরকম আদিটা বাহা ধাতু ধাতুর আদিতে ইজা হবে এখানে উদাহরণ আমরা দেখি নিচে রেখা আছে ঠিক আছে কি বুঝেছ এই আলাদা করতে পারি বর্ণসুহা কি বুঝেছি ধাতু আদিতে এই বর্ণগুলো থাকলে হয় ধাতুতে বর্ণগুলো বলে ঠিক হবে না আছে ইয়া ই সেরকম নয় ই শুধু তিনটে মানে উকার আলাদা হলেই কাজ হবে না কিছু তুমি পড়ো এই উদাহরণ আদি ইটু দবাহা ইতিনো টুক বর্ণসমূহ সংদী উপজনুনা সংা ঈকার সংক নন্দিক নোমাগম অগ্রে পথ এখানে ইতি ধাতু আদি ই সূত্রানুসারে টু ইতি বর্ণ সমূহে ঈট সংজ্ঞা ঈট সংজ্ঞা হয়েছে তথা তাসোপ ইতি না লোপ তা লোপ সূত্রানুসারে উপদেশ অজানুনাশিক নদ হয়েছে এবার নদ থেকে নদ ইতি লৌকিক ধাতু অত্র নোমা মবতী এখানে নদের এখানে নোমাগম হয়েছে মানে পড়ে জানো হ্যাঁ সেটা বিপরীত হিন্দিতে আর সংস্কৃত যে অগ্রে এটা আলাদা অর্থ আর বাংলায় আলাদা আগে আগে আর পরে হিন্দি জানো হিন্দি হিন্দিতে আগে আর পরে বিপরীত অর্থ রয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ তো সেজন্য এখানে ভবিষ্যৎ যেতে পারি তারপরে এক্ষিক আছে এক বার্ষিক রয়েছে ইড়া বাদশা এটা হুম আচ্ছা ঠিক আছে আমি আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি বলো এই সূত্রের অন্তর্গত একটি বাড়তি ধাত ইঙ্গা ভাবতি ধাতুর ই ধাতুর এই শব্দুদায়ের হয় এই প্রকার ধাতুগুলিতে ইড়া উৎসঙ্গা হয় আহ ভিদির আহ তা আরো কয়েকটা উদাহরণ দিয়েছে এখানে ভিদির ভিদির এখানে এখানে তাই যে ঈদটা ঈদ সংগ্রহ হয়ে গেছে তার লোক হয়েছে সেভাবে রেখ হচ্ছে এছাড়াও ভিন্ন রীতি ঈদ সংা না করে নিয়া এটি আমাদের লক্ষ্য একটা হবে যে যে ই যে রেখ আছে আমি বেরিয়ে গেছিলাম কলটা কেটে গেছিল কোথায় বাচ্চা এখানে লেখা আছে যে যদিও মানে সবাই দেখো ছিদির ছিদির আহ এই যে নিজের ইসুচির সব জায়গায় আমরা করতে পারতাম হালান্তিয়াম সূত্র ধারা রেপের ই কারের রেফে লোভ ই কারের ঈদ উপদেশের জন্য আসে দুটো সূত্র নিয়ে উপদেশের জন্য আসে এট হতে কিন্তু এটা বিশেষ কেননা পরে আমরা দেখব কিন্তু শুধু এক বিশেষ এই দুর্ণ সঙ্গে দুটো বর্ণ সঙ্গে করতে হয় একসঙ্গে করতে হয় তো এপর ওকে এরপর সূত্র রয়েছে এখানে শুধু পতিয়ে এসু শুধু পতিয় এসু এখন প্রীতিবন প্রীতিবন তুমি পড়ো তিনটে সূত্র আমরা উপদেশাবস্থায় দেখবো যেটি শুধুমাত্র প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য স প্রত্যয় প্রত সকার বলছে যে সত্যের আদিতে যদি সকার থাকে তাহলে তার ঈদ সংজ্ঞা হবে এটা সে উদাহরণটা বলছি জল্পদেশিক ধাতু অর্থাৎ উপদেশের ধাতু হচ্ছে সূত্রে ইস্যান লোপ আচ্ছা বলছে যে সাহ প্রত্যক্ষ এই সূত্রের দ্বারা আমরা জানতে পারলাম যে প্রত্যয়ের আদিকে সকারে ঈদ সংজ্ঞা হয় এবং তোষ্যলোভ দ্বারা এটা তো হচ্ছে বস্তীকালে দেখবেন তো লোভ হচ্ছে প্রথমেই প্রত্যয়ের আগিতেই রয়েছে সকার অথব আলোচ্য সূত্র দ্বারা অর্থাৎ সহ প্রত্যয় এই সূত্র দ্বারা সকারে লোভ হয়ে যাচ্ছে আর ন এই হলন অন্ত হল এর লোক হচ্ছে হলনক সূত্র দ্বারা লোক হচ্ছে ইচ্ছার্থ হয় জলপাক এটা আমরা পেলাম এটা হচ্ছে এবং এর অর্থ হচ্ছে ইহা বহু বজপি ইচ্ছার্থ হোক অর্থাৎ যে বেশি কথা বলে ঠিক আছে তাহলে শুধু প্রত্যয়ের আদৌ আদিতে প্রত্যয় যেখানে প্রত্যয় রয়েছে শাক এর আদিতে সকার রয়েছে এর ইচ্ছাঙ্গা হবে ওকে তারপরে গরিবন আছো গরিবন আছে এখন প্রীতি বোন আছে দৃতি বোন আছে বৈ বোন আছে পলাশ ভাই আর পঞ্চম কে আছে আর খে আছে ও ওকে ডিপাই নিবারন তুমি পর ছুটু ছুটু হুমত এসে আজ আদ সবর দিয়ে চা সা যা সা নিয়া আতরা টাবার দিরা টা থ দা আ এই বর্ণগুলি থাকে নে সংজ্ঞা হয় চ তুষ্ঠ তয় ইতরত দ্বন্দ্ব শুটু বিবচনে গুরু শব্দ এবং এই জায়গাটা চুটু বিবচনে গুরু শব্দ এবো কি বা লেখা আছে জানো কি হ্যাঁ স্যার এক পদ নিদ্রম এক পদ হলো এই সূত্র বচন পরিণাম ক্রিয়াতে এটাতে বচন পরিণাম ঠিক আছে তাহলে মোট এর অর্থটি কি রাম প্লাস চুটু ইত্যকার হলো তদাতস লোপা ইত্যন্ত তার লোপো হলো রাম প্লাস অফ মানে জয় লোপে পড়ে থাকলো অকার পড়ে থাকলো সেই রাম প্লাস অফ মিলে হলো রামা এখানে কেন যশটা হলো কেন এখানে আদিতে মানে জকারটা রয়েছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক বুঝেছি গরিব আছো আমি দেখছি নেই হম আছে কি নেই ওকে তাহলে আহ প্রত্যয়ের আদিতে লগীয় বর্ণ যদি থাকে তাহলে তার উৎসঙ্গা হয় কিন্তু আহ তথ্যটা প্রত্যয় নয় এদের ইন্ হয় কিন্তু দেখাচ্ছে তো ল এবং কু এদের সমাহার দ্বন্ধ করে হয়েছে ল সকু আর নিতাম আ নিস সপ্তম নন্তম আর এই ক্ষুত্রটি হলো দুপদ দুপদম এবং সূত্রম আহ অনুবৃষ্টি সহিত সূত্রম উপদেশে প্রত্যেক আদি লক্ষু ই উদাহরণ আছে এখানে রাম তিত এই চিত্রের দ্বারা আহ সফে সকারের ঈটা হচ্ছে তাহলে একবার বলো লশা কোথাটিতে অনেক অনেক সুটু রয়েছে ইটু ডাবাহা হা আদি ইটু ডাবাহা সাহায্য কিন্তু এখানে দিতে কেন কেন এখানে একবার বলো হ্যাঁ সকর আছে তাই হ্যাঁ সকর আছে ওই জন্য তো पूछत आई হ্যাঁ আ আই হ্যাঁ আর এখন যে সকর আছে সে মানে দাঁंचे সাথে যেটা আছে সে তন্ময় ভক্তে না ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিকই আছে তাহলে এই সাত দিক রয়েছে তারপরে আছো লোপাহা ইট লোপবিধি পড়ো সূত্রে লোপা অর্থাৎ আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আহ উপদেশ অবস্থায় অর্থাৎ বলতে গড়েছে আপনার ধাতুক প্রত্যয় আদেশ আগম এইগুলো লোভ বা ইটসংা হয়ে থাকে এবং সেগুলো আমরা কতগুলো সূত্রাসিক কি খলনতিম তারপরে ন বিভক্ত টুসাহা তারপরে আদির আদিন টুডুবহ ইা বাচ্চা এটা একটা বার্তিক এই বার্তিকের দ্বারাও হয় আর প্রত্যয় ক্ষেত্রে আমরা দেখলাম তিনটি সূত্র দ্বারা হয় স্বতীয় চুটু এবং নশক এই এতগুলো সূত্র দ্বারা ঈদ সংজ্ঞা পেলাম তাহলে আমাদের লোপ হলো ঈট হলো কিন্তু তার লোপ কিভাবে হবে তো তখন বলা হচ্ছে যে লোপ এই সূত্রের দ্বারা বর্ণীয় একবার যখন কোন বর্ণের বা বর্ণ বর্ণ সমীহ বা বর্ণ সমূহে ঈট সংজ্ঞা ভাবে কি যখন ঈট সংজ্ঞা ষষ্ঠীয় লোপা ভাবেটি তখন তসীয় লোপ এই সূত্রের দ্বারা সেই বর্ণ বা বর্ণ সমূহে লোপ হয়ে থাকে লোপাহা ইজ্ঞা বর্ণসিয় লোপের ঈশ্বন্দ্র বর্ণের লোপ হয়ে থাকে ষষ্ঠান্তম লোপাহা প্রথমান্তম বিপদ নিজম সূত্রম তাহলে তসী আর লোক হচ্ছে প্রথম আর এক বছর এটা হচ্ছে বিপদের একটি সূত্রাসিক অনুবৃত্তি অনুবৃত্তি সহিত ইত নৌপাহা তাহলে নৌপাহা এখানে আমরা উপদেশ অজনুনাশিক ইট এই সূত্র থেকে ইট এর অনুবৃত্তি পেলাম আর অনুবৃত্তি সহিত সূত্রীয় এখন অনুবৃত্তি অনুবৃত্তি কেমন করে হয় এখানে দেখা দেখিয়ে দিলাম কোথা দিতে হ্যা কোথায় তোমার জিজ্ঞেস কোথায় সেখানে ওখানে একটা লাইনে লেখা তো ওটা তো বেশ বড় বলে মনে হলো না মানে প্রথম দ্বিপদ্র মানে সূত্রে সূত্র মধ্যে দুটো দুটো পদ রয়েছে তো আলোপ প্রথম প্রথম উপবৃত্তি তাই আহত লোপ এোপ মানে যার আমরা কি নতুন পথে প্রকাশ করছি মানে আগের পথটা কি শেষ হয়ে গেছে আগের বিষয়টা তুমি সেটা জিজ্ঞেস আমি না দিদির কাছে অল্প মতো পার্ট আছে ওটাই চাইছি আর কি দিদি ওটাই আছে সেটা আমি জানি না ওকে কোন অসুবিধা নেই পরে আমরা দেখবো ঠিক আছে পরে আমরা দেখবি জানি না এটা এখানে শেষে কিছু উদাহরণ আমি দেখতে চাই আচ্ছা যেখানে ले, সংা হলেন সংা চিত না সংা তে লোপে লোপ এই আর হলন্ত্রের দ্বারা ইট সঙ্গে হয়েছে আর চকার উত্তরবর্তী কারো উপদেশে সূত্রে হ্যালো হ্যাঁ তারপর লিখা? আকারের ইা হলো এবং তারপর বীজ এই ধাতুটি প্রাপ্ত হলো ঠিক আছে তারপরে তুমি সূত্র দ্বারা হবে আহা তুমি কি কি বুঝছো যে আদি চুদা হাঁস সূত্র দ্বারা ডু এর সঙ্গে হবে কিনা কি বলো আমি বুঝতে পারছি না সমস্ত কিছু করেছি তুমি করো মানে আদি ইউটিউব সূত্র কি বলে আদি আদি আদিতে থাকে, দু আগে যুগক থাকে তাহলে দ্বারা দুধাতু ঈদ সংজ্ঞা হলে কিং ধাতু করে থাকবে মানে কিং ধাতু অবশিষ্ট থাকবে যখন ঈদ সংজ্ঞা হবে তো এর লোভ কেন হবে থাকবে না না আমি জিজ্ঞেস করছি একবার যখন ঈদ সংজ্ঞা হয়ে গেল তো কেমন হবে লোপ কেন কি সূত্র কোনটা সূত্র লোপা তার লোক কেমন হবে আপনার ধাতুর অন্তর্গত আর ধাতু আর যে ইয় আছে তার হলমতম দ্বারা ইট সংজ্ঞা হচ্ছে তাহলে আজিং টুডো কু এর দ্বারা এবং ইয়ের হলমতম দ্বারা ঈৎ সংজ্ঞা হচ্ছে আর ষষ্ঠীয় লৌপহ এর দ্বারা লোপ হয়ে দুই ঋত সংজ্ঞা ইয় হনচন্দ্র ঋত সংজ্ঞা এবং কোষলোভ দ্বারা লোভ হচ্ছে আর অবশিষ্ট থাকছে স্ত্রী ধাতু হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে ইয়া ইয়া হালান সোপান দুটো দুটো ধাপ দুটো ধাপ সময় রয়েছে দুটো ধাপ প্রথম ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে দ্বারা লোপ এবং সূত্র দ্বারা তার লোক হচ্ছে আর সমস্ত কিছু আমরা পড়েছি কোনটা কোনটা বুঝছি পারছো না অজন দ্বারা ও যাবে আর আপনার মানে সরি আপনার আপনার যে গমি আছে যে মানে আপনার উপদেশ অজানা দেখো এখানে আপনার লম দা যাচ্ছে না না এখানে দুটো বর্ণই নেই এটা মানে অন্তর্ভুক্ত একটা বুঝতে পারছি আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে দুই এটা উপদেশ আর মেনরা শিখো হিট এই চিত্রের দ্বারা ইচ্ছাঙ্গ হচ্ছে আর খেলে উপহা দ্বারা ফল এখানে খেলবর্ণ অহসেদ্র হচ্ছি বীজবী বীজবী ও গম অন্যবন্ধ শোনসাক্ষতা দিতে সুতু প্রতি দাদু জন্যে নয় आश एव आशतो सुदु आदव आदिते प्रतियर आदिते सब हे आदिते है लषक्तो दिखे छु और হ্যাঁ জিনিস বিকাশ সূত্রটা ছিল দাদা ইসা বাচ্চা এই বাচ্চাকে দ্বারা আপনার ইয়ে হচ্ছে ঈদ হচ্ছে আর এই যে ইটটা যেটা ইট ইચ્છнга বাচ্চা ওই বাস্তবিক দ্বারা ইચ્છнга হচ্ছে আর আমরা সচলোপ দ্বারা এই লোভ হচ্ছে যে আমরা বৃদ্ধিhatu পড়ে থাকে ওকে ঠিক আছে আচ্ছা তারপরে দিপায়নি বট জিবা জিবা জিবা তো স্যার এটা হয় এটা স্যার উপদেশ অজুন এই সূত্রের দ্বারাই আহ জীব বয়ের যে অকার থাকে সেই অকারে অকার হবে এবং জীব এই ধাতু করে থাকবে উপদেশে অজুন নাশিক এই সূত্রের দ্বারা বকারের যে অকার থাকে তার ঈট সংজ্ঞা হবে এবং জীব এই ধাতুটি করে থাকবে মানে তার চন্দ্রবিন্দু তারাতুর মতনই এটা হবে হ্যাঁ জীবা নয় জীবা নয় জীব এ যে অকার হয়ে গেল অকার ছিল এর ইঙ্গা পরে তা ছিল উপার দ্বারা এর হয়ে গেল রয়ে গেল জীব মানে আকার নেই পারি নেই তারপরে হচ্ছে হবে এখানে তুমি যেটা বলেছিলে সেটা ঠিকই ছিল কিন্তু শেষে কি হবে সেটা স্পষ্ট না এখানে এখানে কাছে তো কি হবে এই কার্ঞা ঈদের ঈদ সঙ্গে হবে হ্যাঁ মানে ইকার যুক্ত রেফ ইকার যুক্ত রেফ তারপরে এটা শিলোপাহা তো কি তারপরে আহ যার যত আছে এখানে তৃতীয় সূত্রের দ্বারা আহ না প্রথমে হালন্ডিয়াম সূত্রের দ্বারা তারা দ্বারা ঠিক আছে ভালো ভাবে বলেছ আচ্ছা আপনার ন এটা স্যার হলমতম দ্বারা তার লো আর আপনার থাকছে আখ তারপরে দীপানি দীপানি বোন বলো জুস জুস আর বলছ আমি ছাড়বো স্কুল মানে কাজ আছে আমার কাজ ওকে ওকে আকন সময় নেই আমরা আমরা সাইট চয়ে যাব আর আমারও কাজ আছে তো গৃহপাত্রও দেই হ্যাঁ আর কত কথা বলছি মিট আরেকবার বলবেন মিট হ্যাঁ মিট তো আপনি হয় জিজ্ঞাসা করে আমি যেটা বুঝতে পারছি আমি এই এই ছবি এটা তো সবাই সবাই একবার সব সূত্রগুলো দেখো আর সে অনুযায়ী সবাই সবাই এই যে রয়েছে এখান এখানে জুস তা সব আমরা এই সমস্ত কিছু দেখে এগিয়ে যাব ঠিক আছে সবাই করো সবাই করো ওকে ঠিক আছে তাহলে ধন্যবাদমস্কার